আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ আশরাফ ইম্বিআসি নবীনা মহামি ওয়াসবাইন আহাদ সমান দর্শক বিন্দু আমরা ইমাম আবুফর তহাবির আহাতদার বর্ণনা এই কিতাবটি নিয়ে আলোচনা করছিলাম এই কিতাবটির এক পর্বে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহকে দেখা ফিল হকয় হক এমন হ করতে হল এমন বাস্তব যে এটাকে অস্বীকার করা যায় না এটা অস্বীকার করলে বরং ইমান থাকবে না কারণ কোরআন এবং হাদিসে এটাকে সাব্যস্ত করা হয়েছে তাই এটাকে আমরা স্বীকার করি আহলোসনুলজ্জামাত এটাকে স্বীকার করে আহেলোসনুলজ্জামাতের লোকেরা এ ব্যাপারে দলিল পেশ করেছেন কোরআন থেকে হাদিস থেকে এবং এই বিষয়গুলো তারা বিস্তারিত ব্যাখ্যা করেছেন তারা চারটি দলিল দিয়েছেন কোরআনে করিম থেকে অন্য বহু হাদিস থেকে দলে দিয়েছেন এবং বলেছেন হাদিস মতো মোতাবাতের হিসাবে আসছে মোতাবাতের অর্থ হচ্ছে এমনভাবে আসা যাতে কোনো সন্দেহ করার সুযোগ থাকে না তিরিশ উদ্দেশ্য হয়েছে যে আল্লাহ তালাকে জাননাতে দেখতে পাওয়া যাবে এবং ইমানদাররা সে বড় ন্যায় পেয়ে ধন্য হবে কিন্তু যারা এই বিপক্ষ মতে চলেছেন বিশেষ করে যারা অস্বীকার করেছেন তারা কোরআনে কারিম থেকে দলে দিয়েছেন তাদের মধ্যে একটি যে আল্লাহ আমাকে দেখা দেন আর আল্লাহ বলেছিলেন তারা লান মনে করেছিল। যে নিজেছিল কখনো দেখবে না কিন্তু আসলে কখনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কখন দেখতে পাবে না কারণ লান কখনো কক্ষো বোঝায় না লান মানে কোনো সময়ই দেখতে পাবে না এটা বুঝায় না লান দ্বারা অনেকেই এটা বুঝে থাকে যে লান এবং লা আলাদা অর্থ ভিন্ন হা। কখনো কখনো লান বেশি বোঝানো হয় যে দেখা পাওয়া দেখা যাবে না কিন্তু লান লাও বোঝানো হয় অর্থাৎ না সুচক অর্থ বোঝানো হয় দেখা আমাকে দেখতে পাবে না এই উদ্দেশ্য কখনও দেখতে পাবে না এটা উদ্দেশ্য নয় এর প্রমাণ হিসাবে আমরা দেখি পুরাণকারীমা আল্লাহ বলেছেন যে ওয়ালাই তাম না সূরা বাকারা পঁচানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন যে কাফেররা চাইবে না তাদের মৃত্যু আসুক তারা মৃত্যু কামনা করবে না কিন্তু কোরআনে কারিমে আল্লাহ যে তারা বলবে কাফেরা বলবাই না তারা বলবে পাহারাদা তাকে ডাকবে ডেকে বলবে যে তোমাদের রবকে তোমার রবকে বলে দাও যাতে করে আমাদের মৃত্যু দিয়ে দেয় তাহলে এখানে মৃত্যু কামনা করছে তাহলে অর্থ হচ্ছে লান দ্বারা কখনো মানে লান দ্বারা কখনো বোঝায় না সেখানে বোঝায় শুধু না देख, देखते पाने कबना आल्ला करीम आल्लास समय चीज बोझान उद्देश्य नरते पाने मुसाइलम दुनिया के देखते पानी रसुल आल्ला के दुनिया देखते पानी इट सत्य कथा तब जार नाते समस्त नबी रसुल्लाह के देखते पाला के देखते पा এই জন্য এই বিষয়টি নিয়ে আমরা গত গতভাবে আলোচনা করেছি বিস্তারিত এবং বিভিন্ন কারণ উল্লেখ করেছি যে কারণ বোঝা যায় যে কারণ থেকে স্পষ্ট হয় যে এটা পক্ষের দলিল বিপক্ষে দলিল নয় আল্লাহকে দেখার দলিল না দেখার দলিল নয় এটা আমরা সাব্যস্ত করেছি আমাদের দ্বিতীয় যে আমাদের উপর সন্দেহ তারা আরোপ করে বিশেষ করে যারা আল্লাহকে না দেখার কথা বলে তারা বলে যে দ্বিতীয় কথা চাল্লা তারা বলেছেন যে ঘিরে দেখা সবদিক ঘিরে দেখার কথা আমরা দাবি করছি না আমরা বলিও না তো কোরআনের সাথে এবং আমাদের আয়াত এবং অন্যান্য আয়াতের সাথে সামঞ্জস্য করতে হয় যে নিয়ম হচ্ছে আয়াত একটি নিয়ে দলিল দিতে হয় না এই জাতীয় আয়াত এই জাতীয় আর কোথায় কি আর সবগুলো দেখে যেটা সুস্পষ্ট বিধান সেটাকে মেনে নিতে হয় আর যেটা ভুল সেটাকে পরিত্যাগ করতে হয় তাহলে এর অর্থ হচ্ছে তাকে এ পরিপূর্ণভাবে দ্রাক করতে পারবে না পরিপূর্ণভাবে তাকে আয়ত্ত করতে পারবে না কোন চোখ কিন্তু এটা দেখা নিষিদ্ধ কোন কিছু দেখা অর্থই পরিপূর্ণ আয়ত্ত করে নেয়া নয় তো দেখার যে এটা ইমান দ্বারা ভোগ করবে সুতরাং এই আয়াত থেকেও মহতাজ দলের নেয়া শুদ্ধ হবে না দল শুদ্ধ হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখা কোন কিছু পরিপূর্ণভাবে আয়ত্ত না অর্থ পার্থ না দেখা বুঝায় না এটা দেখলেও দেখতে পারে পরিপূর্ণ আয়ত্ত নাও করতে পারে এত কোনো সমস্যা নেই আমাদের ইমাম এজন্য বলতেছেন ওয়কাত আজাজা আনিল এহায় হল কাহু যে আল্লাহ তালা অপারক করে দিয়েছেন তার সৃষ্টি কুলকে। কেউ যেন তাকে পরিপূর্ণভাবে এহা করতে না পারে পরিপূর্ণভাবে দেখে আয়ত্ত করে নিতে না পারে এটা আল্লাহ তালা তিনি এই বন্দাকে কোন সৃষ্টিকুলকে ক্ষমতা দেননি এ সক্ষম এটাতে সক্ষম করেননি তাহলে আকিদার এই মূল উৎসব আল্লাহকে দেখা যাবে তো এহা তা করা যাবে না পরিপূর্ণভাবে তাকে আমরা এহতা করতে পারব না বা তাকে আমরা পরিপূর্ণভাবে পরিবেষ্টন করতে পারব না তিনি এরপর বলেছেন বেগাইর এহা তুমাল আমাদের ইমাম আবুজাহ রহমতুল বেগাইয়ের এহাতে কারণ আল্লাহ তালে মহত্ব আল্লাহ মর্যাদা তার সাথে এহাতা করাটা খাপ খায় না তাকে আমরা এহাতা করতে পারবো না কোরআনকারিমা আল্লাহ জ্ঞানের মাধ্যমেও কোনো মানুষ আল্লাহ তালাকে এহাতা করতে পারবে না অনুরূপভাবে আল্লাহ সুরা বাকার মধ্যে আয়াতুল কুরসিজীরা সেখানে বলেছেন যে কেউ তাকে হাতা করতে পারবে না তাও কেউ তাকে হাতা করতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ হয়তো নাবি আল্লাহ তালাকে কোনোভাবে কোনো মানুষ পরিপূর্ণ হবে দেখে আয়ত্ত করতে পারবে না এটা আল্লাহতালা বলে দিয়েছেন তাহলে এই না আয়ত্ত না করেও আমরা তাকে দেখতে পাবো এটাই আমরা বিশ্বাস করি সুতরাং মোহতাজা দলিল আমাদের জন্য कपख खाए कराउ नब्बाकुम अर्थ तुम्हारा अंतर दिए उपलब्धि करते तरह धारणा भूल क्यों भूल हादी शब्दाराउ नब्बा দুপুরবেলা যেভাবে সূর্য দেখতে পাও বৃষ্টি না থাকলে কোনো ম্যাগ বা কোনো বাধা না থাকলে যেভাবে তোমরা সূর্য দেখতে পাও দুপুরবেলা জহিরা এটা গুমের অংশ নয় ঘুমের সময় না সুতরাং ঘুমন্ত অবস্থায় দেখতে ভাবে এটা উদ্দেশ্য নয় বা কোনো আহ উপলব্ধি করতে ভাবে এটা উদ্দেশ্য নয় বরং চোখে দেখাই উদ্দেশ্য অন্য হাদিসে আসছে আইয়া আনান চোখে দেখার কথাটা সুতরাং যারা এই যেত অপব্যাখ্যা করে অপব্যাখ্যা দ্বারা শুধু রুইয়া দ্বারা রুইয়া কালবিয়া অন্তরে উপলব্ধি করতে পারবে এটা বলা জায়েজ হবে না কারণ সেখানে সরাসরি চাক্ষুষ শব্দ আসছে এবং জোহরের শব্দ জোহর বা দুপুর বেলা দ্বীপ্রহারের শব্দ স্পষ্ট উল্লেখ করা হয়েছে এখানে আরেকটা জিনিস জানা দরকার হচ্ছে আল্লাহকে দেখা এটা কি আল্লাহ আল্লাহকে তসবি হয়ে যায় দেখার বিষয়টা না দেখার বিষয় তসবি হয় না তসবি অর্থ হচ্ছে সামঞ্জস্য বিধান হয়ে যায় না যে মানুষ যেভাবে একে অপরকে দেখে বা दुनिया सृष्टिकूल के अफर के देखे ए रकम देखा इतना देख आल्लाह देखाओ एक रकम हो गए यह अस्वीकार करते हैं जरा धारणा कर मुसाब्बेहा हाँ मरतेला ता इर मध्य घूर गुर, गुरपा खाएं मन सम्पूर्ण रूप से अद्राक करते हैं मुसाब्बेहारा मन कर मरत्ला मन देते पाबना देते तो मानुषर मत हो जाए तो आगे अस्वीकार कर बसलम भूलर पर विश्वास करते हैं जो आल्ला के देखा जा रकमेंटा কখনো আল্লাহকে দেখা দ্বারা আমাদের দেখার মতো নয় আমরা পরস্পর যেভাবে দেখেছি সেরকম নয় অথবা সূর্যকে সূর্য যেভাবে দেখি সেরকম আল্লাহ সূর্য হয়ে যাবেন বা আমরা মানুষ থাকবো এরকম কিছু বলা উদ্দেশ্য নয় বরং আল্লাহ তার সৃষ্টি করে যেভাবে ক্ষমতা দেবেন সেভাবে তারা আল্লাহকে দেখতে পাবে যেভাবে আইল দেবেন জ্ঞান দিবেন যেভাবে তিনি জানেন যে কিভাবে কিভাবে তিনি দেখা দিবেন সেটি শুধু আল্লাহ জানেন আর কেউ জানেন না সেভাবে তারা দেখতে পাবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে কোন রকমের দেশবিহ আমরা তার মতো করবো না যে এটার মতো দেখবো বা এটার মতো দেখব সূর্যের মতো দেখব বা চাঁদের মতো দেখবো এরকম না বরং দেখতে দেখার সাথে সম্পৃক্ততায় আরো হাদিসে আসে এটা যে তোমরা দেখবা চাঁদের চাঁদকে যে দেখতে তোমাদের কষ্ট হচ্ছে না সূর্যকে দেখতে তোমাদের কষ্ট হয় না এরকম দেখবা এর অর্থে এই নয় চাঁদ দেখবা বা সূর্য দেখবা আল্লাহ চাঁদ বা সূর্য হয়ে যাবে এটা নয় বরং দেখার সাথে তুলনা করা হয়েছে যে তোমরা দেখার যেমন কষ্ট হয় না ঠিক আল্লাহকে দেখতে হাসার দিন তোমাদের এরকম কষ্ট হবে না এটা হল উদ্দেশ্য এখানে উদ্দেশ্য এটা নয় যে দেখতে তোমরা সূর্যের মতো দেখবা আল্লাহকে বা চাঁদের মতো দেখবা এটা বলা যায় না কেউ এই যদি নিয়ে থাকে কে উদ্দেশ্য সেটা একটা ভুল ধারণা সুতরাং কেউ যেন আল্লাহকে ধারণা করে যে কিভাবে দেখবো সে ধারণা করে একটা কিছু সাব্যস্ত না করে বরং যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে তিনি আমাদেরকে দেখা দিবেন দেখা দিবেন এবং যেভাবে আল্লাহ তালা তার জ্ঞানে জানেন যে তিনি কিভাবে দেখা দিলে আমরা দেখতে পাবো সেভাবে তিনি আমাদের দেখার ব্যবস্থা করে দেবেন এটাই হচ্ছে আহ স্লামাতের আকিরা আমাদের ইমাম এরপর বলতেছেন ولا يصح الايمان بالرؤيه لاهل دار السلام لمن اعتبرها منهم بوهم ان ايمان শুদ্ধ হবে না দেখার ইমানটা শুদ্ধ হবে না لاهলি دار السلام জান্নাতবাসীদের জন্য যে ব্যক্তি কোন ধারণা করে নেবে যে আমি এরকম ভাবে তাকে দেখব আমি আল্লাহকে কি এরকম ভাবে দেখব এটা এখন যদি আমি ধারণা করি যে এরকম ভাবে দেখব তাহলে সেটা হবে সেটা ভুল হবে সেটা কখনো বিশুদ্ধ তার কোনো আমাদের ইমাম সুন্দর একটা সলিউশন দিয়ে দিয়েছেন যে দেখার ব্যাখ্যাটা তো এরকম হবে এবং অনুরূপ ভাবে আল্লাহর দিকে রব্যের দিকে যত কিছু সম্পর্কিত করা হবে সেটার देख से व्याख्या जत किस नसूस आत भाष्य आ सबल व्याख्या करते हैं कृत्यावील अपवेखा बद दिए सठीक व्याख्या करते जे व्याख्या शुद्ध प्रकाश्य भाव बोझा जा व्याख्या करते कोकम अपववेखार से अपवेखा हे अंतर्दीय उपलब्धि अथवा बोलो सूर्य मत देख लल्लाह के बोला अपवेखा करो देखो तभी कि भाव देखो से जाना যেভাবে আল্লা ইচ্ছা যেভাবে আল্লাহ জানেন যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে তিনি আমাদেরকে দেখা দিবেন এবং সেই দেখা হবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় তারপরে আমাদের ইমাম বলছেন ও ইসকায়না তাতেসলিমিম বরং দেখার বিষয়টি কোন অপব্যাখ্যা না করে সাব্যস্ত করতে হবে এবং তসলিম মেনে নিতে হবে কায় সেটাকে মেনে নিতে হবে সমর্পণ করে নিতে হবে যে আল্লাহ বলছে দেখব আমি দেখব কিভাবে দেখব জানি না মুসলিম আর এর উপরেই হচ্ছে মুসলিমরা এই কি দিন মনে করে যে পরিপূর্ণভাবে আল্লাহর নিজেকে সমর্পণ করা তিনি যেভাবে দেখা দিবেন সেভাবে আমি দেখব তিনি যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে দেখাবেন সেটার উপরে আমি বিশ্বাস রাখি এবং আমি কোনো অব্যাখ্যা করে বলবো না যে এইভাবে দেখবেন অথবা আমি এইভাবে দেখব এটা বলবো না অথবা অপব্যাখ্যা করে বলবো না যে অন্তর্দি উপলব্ধি করব। এখানে একটি বড় একটি প্রশ্ন চলে আসে এই প্রশ্নটির কারণেই মূলত মতটা অস্বীকার করেছে প্রশ্নটি হচ্ছে তারা মনে করে তো আল্লাহ তাল্লাহকে কাউকে কিছু দেখতে হলে একটা দিক লাগে বিপক্ষ দাঁড়াতে হবে আর দিক যদি সাব্যস্ত করে আল্লাহর জন্য তো আল্লাহকে তো মাখরুক বানিয়ে ফেললাম সৃষ্টি বানিয়ে ফেললাম সুতরাং আল্লাহর জন্য আল্লাহকে দেখা যাবে না এইভাবে তিনটি মত হয়ে গেছে এই বিষয়ে যে কোন দিকে দেখবে কিনা মরতাজাররা বললে তাদের মত একটাই চালু করে দিল যে যেহেতু আমরা বলে থাকি আল্লাহ কোন দিকে নয় দিক সাব্যস্ত করে না সুতরাং আল্লাহকে দেখা যাবে না দেখতে হলে দিক লাগে তো তখন মোরতাজাররা একটা মত চলে আসলো এইভাবে যে আল্লাহকে দেখতে হলে দিক লাগবে যেহেতু আল্লাহ কোনো দিকে নয় শুধু আল্লাহকে দেখা যাবে না নওয়াজ এইভাবে তারা কোরআন এক আয়াত অস্বীকার করবো হাদিস বহু হাদিসকে অস্বীকার করে করছে যেগুলি প্রমাণ করে আল্লাহকে দেখা যাবে আল্লাহ তালা বিভিন্ন সেভাতকে তারা অস্বীকার করে আকল দিয়া তার অনেকগুলিকে অস্বীকার করছে কিন্তু তার একটা তাদের যে থিওরি সেই থিওরি তারা চলেছে থিওরিটা হচ্ছে এটা যে দেখতে হলে দিক লাগবে আর দিক যদি সাব্যস্ত করি তাহলে দিক সাব্যস্ত করা যাবে না সুতরাং আল্লাহকে দেখা যাবে না এটা হলো তাদের মত আশা আর এবং মাথুরি पथ अवलम्बन करे उपलब्धि अंतर दिए उपलब्धि देखा गेले को दिक लागू दिका और उल्ला खाली आल्लादी देखते हादिसो आस জান্নাতের উপরই ভাগে হচ্ছে জান্নাতের উপরই ভাগে হচ্ছে জান্নাতের উপরে স্বাদ হচ্ছে জান্নাতের উপরি ভাগ আল্লাহ তারই দেখতে পাবে নিচের দিকে নয় বা পাশে নয় বা দিকে নয় উপরের দিকে দেখতে পাবে অলু বলে আলাহালটি আল্লাহ তারা সমস্ত সৃষ্টির উপরে রয়েছেন সমস্ত সৃষ্টির উপরে রয়েছেন তাহলে সেটা আলোচনা যেমন শুধু সাব্যস্ত করেন যে তাকে কে দেখতে পাবেন তুমি দিকেই দেখতে পাবো সেটা উপরের দিক হবে जम सबसे देख देखा दीबें अशोभन आचरण जरा आशाय माथुरिदिया आल्ला के देखा जाए दिक्कत करना चेहरा মানে যা অবিবেচনা কথা আর কিছু হতে পারে না আকল কখনো দেখবে চোখে দেখবে না করতেছে কেন কোরআন এবং সুনা যেহেতু আসছে তারা সাব্যস্ত করে কিন্তু তারা আবার যখনই ওদের সাথে মোনা যারা আসে তখন হেরে যায় তখন বলে যে না দেখা যাবে তবে কোন দিকে নয় এটা আসলে কোন আহ সামা তার আকিরে হতে পারে না यूल कारण हमारा भूल जरा जी, जी जा जा जा देखते हम दिक लगे आल्ला महतर क्या खंडाते आशारा माथुर दिए तरफ दबी के खंडन करते दावी खंडन करते जम्बा दिक बोलते अपना कौन दिक बुझा सृष्ट को दिक না এমন কোনো দিক যে দিক সৃষ্ট নয় অস্তিত্ব নেই যদি অযুধ বা অস্তিত্বে আসে এমন কোন দিককে বলি হ্যাঁ তাহলে একটা কথা শুদ্ধ যে আল্লাহ তালা এই জাতীয় কোনো দিকের ভিতরে নয় আর মানুষের সৃষ্ট কোনো আল্লাহ তালা সৃষ্ট কোনো দিকের ভিতরে আল্লাহতালা নন সৃষ্ট কোন দিক হচ্ছে আমি যে দিকটা বুঝি এই দিক ওই দিক কারণ আমি যে দিকটা বুঝি এই দিকটা তো সৃষ্ট আমার উপরের দিক এমন হয়তো ওইটা উপরের দিক নয় অমুকের উপরের দিক আর আপনার উপর দিক এক সমান নয় এটা ধরো আরেকটা জিনিস কিন্তু আপনার খন্ডন সেটা হচ্ছে এর বাইরেও কিন্তু কিছু দিক আছে যেগুলো দিক অসৃষ্ট নয় এমন কোন দিক আছে পৃথিবীর উপরে যে সমস্ত জায়গা আছে সেগুলো কোনো দিক নির্ধারণ করার জায়গা কিন্তু সেগুলো দিক নির্ধারণ করতে পারছেন না আপনি তাহলে বোঝা গেল যে আপনার দুইটা মোকদ্দেমা দুইটা ভূমিকা দিয়েছেন দুইটাই অশুদ্ধ একটা হচ্ছে দেখতে হলে দিক লাগবে আর দিক আল্লাহ দিকে দিক আল্লাহকে অস্বীকার করছি এই হচ্ছে একটা হচ্ছে দেখতে হলে দিক লাগবে দিক হলে সেদিকে আল্লাহ নেই দ্বিতীয় হচ্ছে যে দেখতে হলে দিক লাগবে এ কথা ঠিক নয় বরং সৃষ্টির বাইরে যে অংশটুকু আছে সেটা সেটার কোনো দিকের সাথে সম্পৃক্ত নয় সেটাকে আপনি এইভাবে নির্ধারণ করতে পারেন না আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যদি এটা বলেন আমি উদ্দেশ্য নিচ্ছি দিক দিক নয় যে এমন কোন দিক যে দিকটা দেখা যায় না যেটার অস্তিত্ব আমি মানছি না তাহলে বলেন যে এটাকে একটা ভুল কথা বলছেন এইভাবে না বলে বলেন যে আল্লাহ আরশোর উপরে রয়েছেন আরশো কোথায় আছেন তিনি উপরে রয়েছেন সেটা আপনার সৃষ্ট কোনো দিক নয় আল্লাহ তালা যেভাবে আসেন সেভাবে তিনি উপরে আসেন তিনি সাব্যস্ত করেছেন সেই সৃষ্টি মানে না যেখানে সৃষ্টিও কোনো দিক নয় সেই দিকের জন্য আল্লাহ তারা অবশ্যই অ্যাপ্রুফিয়েট এবং সেখানে দেখতে পাবে সেটা এটা আপনার আপনার জানা কোনো দিকের সাথে সংশ্লিষ্ট নয় সুতরাং এটা যদি সাব্যস্ত করতে পারেন তাহলে আপনার মোতাজারাদের প্রশ্নের জবাব আসার মাত্র দিতে পারত কিন্তু তারা উত্তর না দিয়ে এবার উত্তর থেকে পালিয়ে গিয়ে তারা বলল যে আল্লাহকে দেখা যাবে কোন দিকে নয় এটা না বলে যে আল্লাহকে দেখা যাবে তিনি আসুর উপর আসেন সেখানে তাকে দেখা যাবে এবং সেটা আপনি দিক না বলে যে তার আসুর উপর যেটা কোন আপনার সৃষ্ট কোনো দিক নয় বরং এমন দিক যে দিকটা আল্লাহ তার নিজে তার জন্য সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে অলু উপরে আরু হচ্ছে তিন প্রকারে যেটা আমি ইনশাল্লাহ ভবিষ্যতে পরবর্তী কোনো পর্বে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ